যে আলহামদুলিল্লাহ ভাই ঠিক কথাই বলছেন যে রাসুল্লাহ সালামের যুগেও টাকা পয়সা ছিল সেই যুগেও মুদ্রা ছিল কিন্তু নবী সাল্লাহ সাল্লাম সাহাবা এ কাম তাবেইন এ কাম তাবে তাবিনাম সালাপে সালহীন কেউ সদাকাতুল প্রীতির টাকা দিয়ে মুদ্রা দিয়ে আদায় করেন নাই প্রত্যেকেই সদাকাতুলপিত আদায় করেছেন খাদ্য দিয়ে সয়ের মাপ হিসাবে এমনকি ইমা বাবু হানিফা রহমতুল্লাহ আলহিহি ইমা মোহাম্মদ রহমতুল্লাহ আল্লি ইমামাবু ইউসুফ রহমতুল্লাহ আলি তারা প্রত্যেকে হানাপিমা সাহেবের প্রত্যেকটা ফেকের কিতাব খুললেই দেখবেন सदा कथल प्रतर अद्यादु स्र माप छर हिसाब से सदाकतल प्रीतर स्व हिसाब से तो स्व दिए तो टा मापेना स्व दिए कि मापे खस्त खाद्य द्रव्य प्रत्येक मजहबर मूल नीति हलो खाद्य द्रव्य दिए आप सदाकथल प्रीतर आदाय करा ये नबी सल्लाम सुन्ना साहबाइक सुन्ना तो यह सुन्ना हलो এবং সেই শুধু আলহামদুলিল্লাহ পাওয়া যায় আমাদের কাছেও আছে আমরা গতবার আমরা এই মক্কা মকাররামা থেকে মক্কা মকারার একজন উস্তাদ থেকে যিনি মসজিদে হারামে দার্স দেন তিনি সনদ সহকারে নবী সাল্লা সাল্লামের যুগের যে শা ছিল সেই তিনি আমাকে দিয়েছেন তিনি তো ওটা হলো মদিনার শা ঠিক ওই মদিনার অনুযায়ী ওই পরিমাপ অনুযায়ী আমাদেরকে খাদ্য দিয়ে সদাগত পেতে আদায় করতে হবে শিয়াম অবস্থায় শোকের ড্রপ ব্যবহার করা যাবে না কারণ চোখের ড্রপ দিলে এটা সাথে সাথে গলা হয়ে এটা পেটে চলে যায় ফাঁকস্তলিতে চলে যায় তো এই জন্য যেই খা জিনিস যেই ওষুধগুলো মানে এই মূলনীতিটা মনে রাখবেন ওষুধ দুই ধরনের এক ধরনের ওষুধ যেটা আপনার রক্তে যায় রক্তের সাথে মিশ্রণ হয় অথবা আপনার এটা ফাঁকস্থলিতে যায় এই জাতীয় ওষুধগুলো ব্যবহার করা যাবে না আর যেগুলো খাবারও না পানীয় না বা পাকস্থলিতে যায় না এই জাতীয় না সেগুলো ব্যবহার করা যায় যেমন ওই যে আপনার ইনহেলার ব্যবহার করে যেগুলো এগুলো যদি কারো একান্ত প্রয়োজন হয় তার জন্য ব্যবহার করা যায় কিন্তু যেই ওষুধগুলো পাকস্থলিতে চলে যায় মানে চোখে দিছেন এটা গলা হয়ে পাকস্থলিতে চলে যায় তার প্রথম কথা হলো ইসলাম তারাবীর প্রতি উৎসাহিত করেছেন তারাবের ব্যাপারে শুধু বারবার উৎসাহিত করেছেন কিন্তু তারাবীর ব্যাপারে কঠিনভাবে কোনো নির্দেশ নবী সাল্লা ইসলাম দেন নাই আর তারাবিহের মধ্যে এখানে বেশি তেলাবাদ করা এটা উত্তম কাজ ভালো কাজ কিন্তু নিজের মধ্যে বাধ্যতামূলক করে নেওয়া যে খতম করতেই হবে শেষ করতেই হবে যেটা ইসলাম বাধ্যতামূলক করে নাই সেটাকে নিজেরা বাধ্যতামূলক করে নিলে সেটা বেদা হাতে রূপান্তর হয় এজন্য জন্য এমনি যদি আমরা কোরআন তালাবাত করি কোরআন শ্বাস হয়ে যায় কোনো অসুবিধা নেই কিন্তু এটাকে শেষ করতেই হবে বা শেষ করতে পারলে বিশাল একটা ফজিলত পাওয়া যাবে এই ফজিলতটা যেহেতু কোনো হাদিসে নবী সালাম বর্ণনা করেন নাই সুতরাং নিজে নিজে ফজিলত বানাইলে সেটা বেদাত হয় এই জন্য মক্কা মোকার মদিনামনা অনেক তালাবাত হয় কিন্তু খতম হয় না যেমন আমরা গত বছর মক্কা মোকারি পড়ছে উনত্রিশ তারা বি হয়েছে উনত্রিশ পাড়া তালাবাত হয়েছে তিরিশ পাড়া আর তালাবাত হয়নি এক পাড়া রয়ে গেছে তো জন্য কি তাদের স্বভাব কম হয়েছে তারা খতম করেন নাই খতমের মুনা যাতে করেন নাই এরকম কিছু হয়নি উনত্রিশ দিন উনত্রিশ পাড়া তালাবাত করছেন যদি 30 দিন হয়তো হয়তো তিরিশ পাড়া তেলাবাত করতেন হ্যাঁ তো সুতরাং এটা তেলাবাত কোনো অসুবিধা নেই কিন্তু এটাকে বাধ্যতামূলক করে নেওয়া এবং এটাকে শ্বাস করতে পারলে বিশাল ফজিলত মনে করা এটা শূন্যতার খেলাফ পডাটাই আমাদের মসজিদের দীর্ঘ ত্রিশ থেকে বছরের পুরাতন কোরআন কপি রয়েছে যা একদম এখন আমাদের প্রথম কথা হল আজকে এই মশালাগুলো প্রত্যেক মসজিদ থেকে আসে যে মসজিদ দীর্ঘ পুরানা কোরআন একদমের কফি আছে কোরআন কালিমের কফিগুলো দেখবেন মসজিদে গেলে সবচেয়ে দুর্দশার মধ্যে কোরআন একাদিমের কফিগুলাই আসে এগুলো কেউ দরেও না সয়ো না মুষ্কার করে না কারণ যেখানে একটা বেদাত চালু হয় সেখান থেকে সুন্নত বিলুপ্ত হয়ে যায় আমাদের দেশে অন্য কিতাবে দখল করছে কত কিছু বানায় তারপরে এগুলোর কত কদর সকাল বিকাল আল্লাহর কিতাবের মসজিদে আল্লাহর ঘরে আল্লাহর কিতাবের কদর নেই যার ঘর তার ঘরে আল্লাহর কিতাবের কোনো কদর সেই কিতাবের তাপসিরও হয় না সেই কিতাবের তালিমও হয় না সেই কিতাবের কোন পড়ে শোনায় ওনা সেই কিতাবের সাথে কোনো সম্পর্ক আমরা এগুলো কি করব। এই মাসালা এখন জানি খুব বেশি আসে কারণ সব জায়গায় আমাদের একই দুর্দশা মসজিদে কোরআন কারিমের কপিগুলো এই কোরআনে কারিমের কপিগুলো যেগুলো একেবারে পাঠ অযোগ্য মানে আর এগুলো পড়া যাবে না বা নষ্ট হয়ে গেছে এগুলো সবচেয়ে উত্তম হলো কোন নদীতে বা পানিতে পেলে দিবেন পানিতে পেলে দিলে পানির সাথে এটা মিশে এটা স্বাভাবিকভাবে ইয়া হয়ে যায় তো এই এই কাজটা করার চেষ্টা করবেন কিন্তু এটাকে আবার মানে পুড়িয়ে ফেলা এটা শরীয়তে জাহেজ আছে কিন্তু জাহেজ হইলেও এটা দেখতে খারাপ দেখা যায় আবার অনেকে এটার খারাপ মনে করে যে আল্লাহ কোরআন পোড়ায় ফেলছে এই জন্য আমাদের বাংলাদেশ তো নদীমাতৃক এলাকা নদীর অভাব নাই। তারপরে বড় বড়ো পুকুরের দিগির অভাব নেই তা আমরা আমাদের দেশে এগুলো ওই পুকুরে বা নদীতে বা পানিতে আমরা ফেলে দিব এগুলাকে ওই আমরা পড়াইতে যাব না ওই কাজ না করে পানিতে আমরা ফেলে দেওয়ার চেষ্টা করবেন তারা আর বাই বলছেন দলিল স দলিল মানে আসলে নবিসামের যুগে কখনোই প্রশ্ন আসা নাই সাহাবিদের যুগে এই প্রশ্ন আসা নাই সবার আলহামদুলিল্লাহ তারাবি নামাজ রাত বারোটার পরে পড়াটাই উত্তম যদি সম্ভব হয় তাহলে রাত বারোটার পরে কারণ নবী সাল্লাহ সাল্লাম যে তিন দিন তার পড়ছেন ওখানে হাদিসে স্পষ্ট আসছে যে নবী সাল্লাহ সাল্লাম বের হলেন মিন জাউফিল্লাইন রাত্রির মধ্যভাগে তার পড়ার জন্য মসজিদে আসছেন রাত্রির মধ্যভাগে আসছেন আসার পরে আসার নেই তো রাত্রির মধ্যভাগে যদি শুরু করতে পারি এটা সবচেয়ে উত্তম আমরা পারি না বলেই আসার সাথে সাথে আমরা শুরু করি কিন্তু উত্তম পদ্ধতি হল শেষ সাতটা পড়া নবী সাল্লাহাম মধ্যরাত্রিতে বের হয়েছেন আর তারাবি এবং কেয়ামাইলের মধ্যে কোনো পার্থক্য নেই নবী সাল্লাহ সাল্লামের যুগেই সলাতটার নাম তারাবি ছিল না এই জন্য কোনো হাদিসে আসবে না যেটা সোল্লা সাল্লাম তারাবি ফুটছেন এরকম না নবী যুগে এটার নাম তারাবি ছিল না এটার নাম ছিল কেয়াম রাদান এটার নাম ছিল লাইল এটার নাম ছিল সলাৎ লাইল এইরকম নামে এটাকে বলা হতো পরবর্তীতে মহাদ্দ সেনেকার যে এটা যেহেতু ধীরস্থির ভাবে আস্তে আস্তে দীর্ঘ সময় ধরে পড়া হয় এজন্য এটার নাম দিয়েছেন সলাাতুত্তার আবি বখারি রহমাল তিনি সহিয়াল বখারিতে একটা অধ্যায়ের শিরোনামে দিয়েছেন কিতাবু সলাতে এই শিরোনাম দিয়ে তিনি তাহলে বোঝা যায় বখারি রহমা উল্লার যুগেও মানে এই সলাহটাকে সলাত উত্তার আবি বলা হইতো এই জন্য উনি এটা শিরোনাম দিয়েছেন কিতাবু সলাতে আরেকটা বিষয় হলো তারাবির মধ্যেও বর্ণনা করছেন আবার কিতাবুদের মধ্যেও বর্ণনা করেছেন এই জন্য এই দুইটার মধ্যে কোন পার্থক্য নাই প্রশ্ন করেছেন ছেলে ও মেয়েদের গত বছরে এটা হিসাব না হিসাব হইলে বালেক হইলে বরজ হয় তো বাল একটা এক জনের ক্ষেত্রে এক এক রকম কেউ এগারো বছরও হইতে পারে কেউ বারো বছরও হইতে পারে তবে এটা সর্বোচ্চ সীমা পনেরো বছর হানাপি মাঝাবের মতো অনুযায়ী পনেরো বছর অন্যান্য মাঝাবের মতো চোদ্দ বছর সর্বোচ্চ সীমা এটা এরপরে যদি তার মধ্যে বুলবিয়তের কোনো আলামত বালে হওয়ার লক্ষণ দেখা না যায় তারপরেও ধরে নিতে বালে পনেরো বছর হয়ে গেলে সর্বোচ্চ আর এটা নয় বছরেও বালেক হয়ে যেতে পারে দশ বছরেও হইতে পারে এগারো বছরও হইতে পারে যে কোনো বয়সে যখনই বালেক হবে তখন সলাদ পরস হবে সিয়াম পরশ হবে পর্দা পরশ হবে সবগুলো পরবে ব্রাশ করা যাবে এতে সিয়াম বঙ্গ হবে না তবে এটা উত্তমতার খেলাফ আপনি টুথপেস্ট দিয়ে যখন আমরা সাহারি খাই তখন ভালো করে ব্রাশ করে নেবেন আর দিনের বেলা টুথপেস্ট ব্যবহার না করে আমরা মেসওয়াক ব্যবহার করব। যে তাহলে শূন্য আদায় হবে এবং পাশাপাশি আর কোনো মানে কিছু স্বাদ স্বাদন মানে ওই টুথপেস্টের মধ্যে এক ধরনের একটা টেস্ট থাকে একটা সার থাকে তো এই সারটা হয়তো জিব্বার মাধ্যমে ভিতরে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য কেউ কেউ এটাকে মাক্র বলছেন কিন্তু ওলামাই মাদিনা ওনারা বলছেন যে এটা জায়স তবে এটা দিনের বেলা ব্যবহার না করাটাই উত্তম सारा बचरत पूरा बारो मास रमजान मासि समय बोली जिनि बारो मास তো সুতরাং রমজান ভাষাকেও যদি তাহায্য না পড়ে বা তারাবি না পড়ে তা সিয়ামের কোনো অসুবিধা নেই সিয়াম আলাদা ইবাদত এটা আলাদা আবাদত তবে ইচ্ছা করে আমি একটা সুন্নতকে অবজ্ঞা করা বা সুন্নতকে ছেড়ে দেওয়া এর মাধ্যমে আমার মধ্যে আস্তে আস্তে দিন থেকে বিমুখ বা গোমরাহি এসে যাবে এজন্য জন্য সলাত তারাবি সূন্যত মক কাদা তো সুতরাং সুন্নত মহাকাদার একটা সলাত আমাকে ইচ্ছা করে সাড়া দেওয়া যাবে না তবে অনিচ্ছাকৃত মানে আমার ওজর সারাদিন একটা পরিশ্রমের কাজ করছি সুরাল ফাতেহা তালাবাদ করেন মুক্তাদি কিছুই তালাবাদ করবে না সুরাল পাতয়া যখন শেষ হবে তারপরে তিনি সুরাল পাতয়া তেলাগত করবেন তবে মানে এখানে বিষয়গুলো এক বিষয় ইমাম যখন জোরে পড়বেন তখন পিছনে মুসল্লি ইচ্ছা করলে পড়তেও পারেন ইচ্ছা করলে নাও পড়তে পারে। কিন্তু ইমাম যখন আসতে সুরাল পাতেহা পড়বেন ইমামের সুরাল ফাতেহা শোনা যায় নেই তখন অবশ্যই মুসল্লিকে ওই ইমামের সাথে সাথে অর্থাৎ শুরুতেই সুরাল ফাতেহা পড়ে নিতে হবে যে করা স্ত্রী লুকের একাধিক বিয়ে হয় তারা কি অংশ আসলে আল্লাপাকা যে তোমরা ওই রবকে ভয় করো যিনি তোমাদেরকে একটা নফস থেকে সৃষ্টি করেছেন ওই একটা নফস থেকে তার জোড়া সৃষ্টি করছে মানে তার স্ত্রীর সৃষ্টি করেছেন আদব আলা ইসলাম থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন আর হাদিস আলাহ যে স্ত্রীকে স্বামীর বা ফাঁসের পাঁচরের হাত থেকে সৃষ্টি করা হয়েছে তো হাদিসে যেভাবে বলছে আমাদের কাজ হলেও এটা বিশ্বাস করে নেওয়া যেহেতু আল্লাহ বলছেন এই জন্য এটা যেভাবে বলছে ওইভাবে আমরা বিশ্বাস করব এটার ব্যাখ্যা বিশ্লেষণ প্রয়োজন নেই কারণ দুনিয়া সবাই এনে দেখাইলো উনি করলো যে আমি দেখলাম না সবাই বলল যে বুঝাইলো উনি করলো যে আমি বুঝলাম না তা আপনি কেমনি বুঝাইবেন যদি কোনো জাগ্রত মানুষ ঘুমাই থাকে তাহলে আপনি জাগাইতে পারবেন না তো উনি বুঝলো না উনারা যত না। আর লক্ষ টাকা এরকম কোন বিষয়ে কখনো চ্যালেঞ্জ করতেন না টাকা পয়সা দিয়ে তো বর্তমানে আমাদের ওলামাদের টাকা বেড়ে গেছে অনেক টাকার মালিক একসময় ওলামাইকেরাম টাকা পয়সা ছিল না এখন টাকা বেড়ে গেছে কারণ বসে বসে ব্যবসা করে ধর্মের ব্যবসা করে ধর্মের ব্যবসার কারণে কেউ তাবিজের ব্যবসা করে কেউ দরবারের ব্যবসা করে কেউ মুরিদের ব্যবসা করে এই ব্যবসার কারণে তাদের টাকা বেড়ে গেছে আর টাকা যদি কষ্ট করে দরদ থাকে যেহেতু না দিয়ে কত মানুষ ইফতারি করতে পারতেছে না তাদেরকে উনি এক লক্ষ টাকা দিয়ে দিকে অনেক বেশি কল্যাণ হবে সৌদি আরবের টিভি চ্যানেলে সোমালিয়া থেকে একজন ভাই ফোন করেছে। এক শাখের কাছে এক শায়েখ সরাসরি লাইভ প্রশ্ন উত্তর দিচ্ছেন আর সে প্রশ্ন উত্তরে থেকে একজন ভাই ফোন করেছেন ফোন করে বলছেন যে শায়েখ আমরা একটা গুরুত্বপূর্ণ মাসালা জানতে চাই কি মশালা বলছেন যে যদি আমরা ইফতার করার মতো সাহারি খাওয়ার মতো আমাদের কাছে কোনো সামগ্রী না থাকে তাহলে কি আমাদের সিয়াম হবে এই প্রশ্ন শুনে শায়েক্ষণ কাঁদছেন থেকে একজন ভাই প্রশ্ন করেছেন যে ইফতার করার সামগ্রী নাই তারপরে রোজা হবে তাহলে বোঝা যায় পৃথিবীতে এমন মুসলমান ভাই বোনও আছে যারা এই রমাদানে ইফতারি করার জন্য ইফতারি সামগ্রী নেই তা আপনার যদি এত টাকা থাকে তো ওই এক লক্ষ টাকা ওখানে দিয়ে দেন সোমালিয়ে দিয়ে দেন চ্যালেঞ্জ করার দরকার নেই এই চ্যালেঞ্জ করা হলো এগুলো বেহুদা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা মারামারি করা তার আপনি আপনি আটটা কাত না পাইলে আপনি আটটা কাত পড়িয়েন না আপনারা কে বলছে পড়তে আপনি যে কয়রা কাত পাইছেন কয় রাকাতে পড়েন আর যারা আটটা কাত পাইছে তারা আটটা কাত পড়বে অসুবিধা কি সবাই আপনি পান না সব জিনিস সবাই পাইতে হবে জরুরি বিষয় নাকি বরং প্রত্যেকটা সহিদ যা এসেছে প্রত্যেকটা সহিদ সে আটটা কাত তার আগের কথাই এসছে বিশ্বকাതര যে হাদিস আসে সর্বসম্মতভাবে দঈফ সর্বসম্মতভাবে দুর্বল হাদিস দুর্বল হাদিস দি ছয় হাদিসের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে মানে এক আজব দেশ আজব দুনিয়া আমাদের যে চ্যালেঞ্জ করতে হয় সহি হাদিস দি দুর্বল হাদিসের চ্যালেঞ্জ করে আর উল্টা দঈফ হাদিস দিয়ে সহি হাদিসকে চ্যালেঞ্জ করে উনি আর টাকা পাবে না কেন আপনার সোহিয়াল বখারিতে আহসারা দিলা স্পষ্ট বলছে রমাদান গাইরে রমাদানে নবী সাল সালামে এগারো রেখাতের বেশি আদায় করেন নাই একই হাদিস কিতাব তাহাজ্জের মধ্যেও এসেছে কিতাব তারাবের মধ্যেও এসেছে তার অর্থ হলো যে তারাবি তাহাজ্জোদ যেটাই বলি এটা নবী সাল্লাহ সাল্লাম রমজানেও এগারো রাখাত করতেন রমজানের বাইরেও এগারো রাখাত করতেন তারপরে যুগে যখন তারাবি চালু হয়েছে এই কথাটা ঠিক নয় ওই হাদিসের মধ্যে হাদিস সহি না কিন্তু এগারো টাকা চালু হয়েছে এই হাদিস সহি সহি হাদিস থাকার পরেও আট টাকা পায় না একটা হাদিস তিনি দেখ যে নবী সাল্লাহ সালাম এসার পরে একবার তারাবি পড়ছে বিশ্বকাপ তারপরে বাসায় চলে গেছে যাই ঘুমাইছে আবার উঠছে তারপরে এগারো পড়ছে রকম একটা হাদিস দেখা উনি পৃথিবীতে আসমানের একবারে পড়তেন প্রথম রাত্রে হোক শেষ রাত্রে হোক একবার তিন দিন যে জামাত করছেন ওই তিন দিন কখন পড়ছে প্রথম রাত্রে না শেষ রাত্রে শেষ রাত্রে তো শেষ রাত্রে হইলে ওটা তারা বিয়ে পড়েনি তো নবীশাল তো তারা বিয়ে পড়েনি কি বলেন এই জাতীয় বেহুদা ঝগড়া আমরা না করে আমরা এটা একটা ফরজ ওয়াজিব না আমরা যে যতটুকু পারি রাত্রে বেশি বেশি আল্লাহর এ করতে থাকি আত্মা কাতনা বিশ্বকাত এটা নিয়ে ঝগড়া না করি আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি এসবের ব্যবসা ততটুকু যায় নয় অর্থাৎ এগুলো জমা রেখে সুদ নেওয়া তারপরে বিভিন্ন উপায়ে এগুলো থেকে লাভবান হওয়া এগুলো যায়জ না শরীয়তে তবে সাধারণ লেনদেন যেগুলো এগুলো যায়জ যে টাকা আসলো টাকা তুললো টাকা নিল স্বাভাবিক ভাবে আমি সুদের সাথে কোনো প্রমাণিত হইলাম না আর যদি এটা করতেই হয় তাহলে ওই এতটুকু করতে হবে যাতে কোনো সুদের মিশ্রণ আমার এখানে না আসে স্থাপর সম্পত্তির উপরে তো জাকাত নাই। স্থাপর সম্পত্তি বলতে আপনার ধরেন জাগা জমিন যেগুলো আছে বাড়িঘর যেগুলো আছে বাড়িঘরের কোনো জাকাত নাই নিজের ব্যবহারের গাড়ি থাকলে সেটা জাকাত নাই। তারপরে জাগা জমিন যেগুলো আছে সেগুলোর জাকাত নাই, জাগা জমিনের হইলে ওষুধ দিতে হবে ফসল উৎপন্ন হবে সে ফসলের ওষুধ দিবে আর জমি যদি ব্যবসায়িক জমি হয় যেমন অনেকে জমি কিনি ব্যবসা করে তখন সেই জমির জাকাত দিতে হবে যদি ওই রকম জমি হয় তারপরে কেউ ফ্লাট বানায় বিক্রি করে ব্যবসা করে তখন ওই ওই ওইটা বাণিজ্যিক হিসাবে মানে ব্যবসার সম্পদ হিসাবে জাকা দিতে হবে বাড়া দেওয়ার জন্য হইলে এগুলোতে কোনো জাকার ফরজ হবে না রজা কখন ফরজ হয়েছিল আচ্ছা এইটা এই প্রশ্ন করার দরকার আছে বলেন দেখি আপনারা রোজা যখনই ফরজ হোক আমার আপনার দরকার হলো রোজা রাখা আর মানে কাকে নাকি। জাকাতের টাকা হলো আপনার সম্পদ হিসাব করে যে সম্পদ হবে সেই সম্পদের আপনার শত করা আলোচনায় আছে লম্বা আলোচনা তাগত বুঝতে হলে অনেকগুলো জিনিস বুঝতে হবে তাগুত মানি হলো বিদ্রোহ করা সেবা লম্বন করা আর ইমাম ইব্দুল কাইম রাহমাউল্লাহ বলছেন তাগুত মানি হলো মা তাজা বাজা বিহিল আব্দু হাদ্দাবু মিন মাহবুদ্দিন আও মাতবুইন আও মোতা তহবুদ হলো মাবুদের ক্ষেত্রে তারপরে মাতবু এর ক্ষেত্রে মতায়ের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা এই এই তিনটা জিনিস বুঝতে হলে অনেক লম্বা সময় লাগবে এটার উপরে আমাদের তাপসের ডট কমে গেলে আলোচনা পাবেন তহবুত কাকে বলে তহবুত কত প্রকার আমাদের সমাজে বর্তমানে কয় ধরনের তহবত পাওয়া যায় এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে একবার প্রশ্ন করেছেন জনাব আমি চট্টগ্রামে চাকরি করি সেখানে সারাদ আদায়ের জামাতে রফলাদ করি যখন আমার এলাকায় মসজিদে সারাদ আদায় করি তখন রফিল করি না এখন আমার করণীয় কি কথাটা এরকম না ফেতনার বয় না এটাকে ফেতনা শব্দ উল্লেখ করা যাবে না রবি সরাসরামের সুন্না কোনোদিন ফেতনা হয় না রবিসলামের সুন্না পালন না করাটাই ফেতনা জন্য এটা ফেতনার বয় না বয় হলো বলবেন যে হিংসুকদের নিন্দুকদের নিন্দা থেকে হিংসা থেকে বাঁচার জন্য এটা ফেতনার বয় না সুন্না পালন করবেন সেখানে একজনও যদি গ্রামের কেউ না করে আমি একাই শূন্যতর অনুসারী এটা কোনো ফেতনা না করা করা এটা কোনো না। তবে ঠিক আছে আপনি যদি দেখলেন যে আপনার এলাকায় আপনার গ্রামে কেউ রাফল ইয়ে করলেন তো প্রথমে যখন শুরু করবেন তখন আপনাকে বিভিন্ন ধরনের পতোয়া বিভিন্ন ধরনের কথা কথাবার্তা বিভিন্ন কিছু শুরু হবে তার থেকে আপনার রাফলিয়া দিনের চেয়ে সমাজে গ্রামে দেখবেন যে আরো গুরুত্বপূর্ণ জিনিস আছে গ্রামে অসংখ্য সেরেক আছে আপনি আগে সেরেকের বিরুদ্ধে দাওয়াত শুরু করেন আপনি রাবোলিয়া দেন আগে শুরু করবেন না কারণ আগেই রাবোলিয়া দেন শুরু করছেন এবার আপনার কথা আর কেউ শুনবে না গ্রাম বলবে যে এ তো লামাজ এ তো আলে আদিস বিভিন্ন নাম দিয়ে দিবে আপনাকে আপনারা দাওয়াতে শুনবে না এই জন্য আপনি প্রথমে যে রাফলিয়া শুরু করার দরকার নেই প্রথমে আপনি দাওয়াত দেন যে গ্রামে যে সেরেকগুলো আছে যেগুলোর কারণে মানুষের ইম্যানে চলে যাচ্ছে আর প্রথম দাওয়াত দেন মানুষেরা নামাজের সে নামাজ যেমনি পড়ুক রাফলিয়া দেন করেন ওই করেন এটা বলার দরকার নেই সে নামাজ পড়ুক আগে ওগুলা হল ইউনিভার্সিটি লেভেলের কথাবার্তা এই আমলগুলা হলো ইউনিভার্সিটি লেভেলের প্রথম তাকে নামাজে আসতে হবে নামাজ পড়তে হবে তারপরে না রাফলিয়া দেন করবো করে না নামাজে পড়ে না আমাদের দেশে দেখবেন যে রাফলিয়া দেন যারা ঝগড়া করে বেশের বে নামাজি। এবং এরা মাঝে মাঝে নামাজে আসে এবং বিশেষ করে রমজান মাসে আসে পরে আর এদেরকে মসজিদে খুঁজে পাওয়া যায় না হ্যাঁ এরকম সুতরাং আগে নামাজি হইতে হবে তারপরে গিয়ে আস্তে আস্তে এগুলো যখন সে দিন বুঝবে দিন আমল করবে এগুলো হলো সে ইউনিভার্সিটি লেভেলে যখন সে পৌঁছবে তারপরে এজন্য প্রথমে আপনি গ্রামে গিয়ে এটা না করে সেরকের বিরুদ্ধে দাওয়াত দেন মানুষকে নামাজি বানান এটা এই কাজটা করবেন যে প্রশ্ন করেছেন জাননাতে যাওয়ার জন্য বা জরুরি জান্নাতে যাওয়ার জন্য ফির ধরতে হবে তবে মানে। ফির যে বন্ডামি করতেছে শয়তানি করতেছে এটার জন্য ধরিবেন না ওইভাবে ধরিবেন যে সেই যে কোরআনসন্না বিরোধী কার্যক্রম করতেছে এগুলা ধরবেন আপনি ধরবেন মানে আবার পাখনি ধরানা বা আপনি তার অনুসারী হয়ে যাওয়ানা না। এইভাবে জান্নাতে যেতে হইলে ফিরের বন্ডামি ফিরের শয়তানি ফিরের যত দিন বিরোধী কার্যক্রম আছে এগুলো আপনি তুলে ধরবেন এটা জান্নাতে যাওয়ার জন্য জরুরি জি আমরা যে পদ্ধতিতে আদায় করি যে বিদ্যমান থাকতে দাদিসের উপরে আমল করা যাবে না এজন্য সহি তারা ভীতির কিভাবে পড়বেন বায়তুল্লাহ ম্যাম থেকে মদিনারি ম্যাম থেকে শিখে নিবেন বাবা বলা যাবে সমাজে বাবা বলা নিষিদ্ধ না কিন্তু বাবা বানানো নিষিদ্ধ আমরা বলা আর বানানোর মধ্যে তবাত করে ফেলছি আপনি বাচ্চাকে যদি বাবা রাখেন। কোনো একটা ছেলেকে বাবা ডাকলেন শ্বশুরকে বাবা ডাকলেন এটা নিষিদ্ধ না শরীয়তে শরীয়তে নিষিদ্ধ হল কাউকে বাবা বানানো যেমন খাজা বাবা অমুক বাবা তমুক বাবা এই বাবা বানানোটা এবং বাবা কেন্দ্রিক যে সকল সের কি আঁকে দা ঘরে উঠে এগুলো ইসলামে নিষিদ্ধ এজন্য জন্য ইসলামে এটা হিন্দুদের বৌদ্ধদের বিষয় হলো বাবা তাদের বাবা লোকনাথ ওই অমুক তমুক অনেক বাবা থাকে স্বামী থাকে মা থাকে অনেক কিছু থাকে কিন্তু ইসলামে এরকম কিছু বানানো যায় না তারপরে বিয়ের সময় হয়েছে কী বাবা উকিল বাবা এটা ইসলামে নিষিদ্ধ এখানে উকিল বাবা বানানো যাবে না তারপরে আপনার এরকম কাউকে ফালক ছেলে ফালক ছেলে নিজের বাবা বাদ দিয়ে যে পাইলো তাকে বাবা বানানো যাবে না বাবা বানানো নিষিদ্ধ কিন্তু বাবার ডাকা নিষিদ্ধ না কোরআনগুলোতে দেখবেন চোদ্দ জায়গায় দেওয়া আছে আরেক জায়গায় দেওয়া থাকে আমাদের দেশের যেগুলো যে মাজাবের সাজদা এরকম বলা থাকে আরেকটা আরেকটা স্যাজদা আছে তো এই পনেরোটাই হল স্যাজদার আয়াত যে অবস্থা আছে যেখানে আছে সাথে সাথে দিয়ে দিলাম তালাবাতের মধ্যে কারণ পরে মনে থাকে না অনেক সময় আর সম্ভব না হলে পরবর্তী দিলে কোনো অসুবিধা নেই যে কোনো সময় দেওয়া যাবে